দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সম্মানী দর্শকবৃন্দ সবাইকে সাদর সম্বাসন জানাচ্ছি আমরা বেশ কতগুলি পর্বে কোরআন থেকে কিভাবে বুনিয়াদী শিক্ষা নিতে পারি সে আলোচনা করছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করছি সুরা আলকার এবং তার শিক্ষা সম্পর্কে আউজুবিল্লা ইউনে সৈতানুর রজিম বিসমিল্লাহ রহমায় রহিম আল করিয়া মালকরিয়া وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ কিসে আপনাকে জানাবে সে কারা ভীতিপ্রদ মহাবিপদ সম্পর্কে যেদিন যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো ওতে কুনু জীবা আলু আর পাহাড় হবে কাল রহনিল্মাণ ফুস ধনীত পশমের মতো ধনীত রঙিন পশমের মতো হয়ে যাবে উঠতে থাকবে কুন এবং কাল ফল আসিলাম ওতে কোন জীবা আলু কাল রাহ মান ফুষ আমাকুলত আজ অতফর যার মিজান সমূহ পাল্লাসমূহ ভারী হবে আম্মা মান সফর মামাজিনহু রাদিয়া সে হবে সন্তুষ্টির জীবনে ও আম্মা মান খাফত আর যার ওজন সমূহ হালকা হবে ভারী হবে না বা উম তার স্থান হবে তার জায়গা হবে ঠিকানা হবে হাওয়াতে হাওয়া একটি জাহান নামের একটি নাম যেটা আমি সালা আলোচনা করব মা ওয়ামায় কামাহিয়া আপনাকে কিসে জানাবে হাউ কী জিনিস নারুন হিয়া হাউ হচ্ছে উত্তপ্ত আগুনের নাম সমাজ দর্শক বিন্দু আমরা শব্দার্থ শিখলাম ব্যাখ্যার দিকে যাব প্রথমে আসে আল করিয়া কারা অর্থ হচ্ছে মূলত শব্দ অর্থ হচ্ছে কারা অর্থ কোনো কিছু ঠকঠক করা শব্দ করা আওয়াজ করা দরজায় যেমন বলা হয় কারা আলবাম দরজাতে আওয়াজ করলো অর্থাৎ কেউ তর আওয়াজ খটখট করা আওয়াজ করা কিন্তু এখানে কিন্তু সেরকম খটখট আওয়াজের অর্থেই নয় মহা মহাবিপদ ঘটে যাওয়ার অর্থে কোরআনিকারিম আল্লাহ তেয়ামতকে এই নামে এই নামকরণ করেছেন যেমন আল আলহাক বলেছেন যে কাজরাবাদ সামুদ ও আদম বিল করিয়া সামুদ এবং আদ করেয়াতে মিথ্যারোপ করেছিল করা ওখানে আবার আসছে সুরায় আলহাক্কার ভিতরে তখন বোঝা গেল সুরা আলহাকার মধ্যে কারছে অর্থাৎ গুরুত্বপূর্ণ জিনিস এই আসছে তাহলে নাম কে আল্লাহ অনেকগুলি নাম উল্লেখ করেছেন একটি হচ্ছে আল কারিয়া আরেকটি হচ্ছে আলহাক্কা আলহাক্কা কারা অর্থ হল যখন আমরা বলছি মহাবিপদ আলহাক্কা অর্থাৎ যা বাস্তবতা দেখিয়ে দেয় বাস্তব আবার তিনি কোরআনে করিমে নাম দিয়েছেন কেয়ামতকে তমতুল কুবরা মহা বিপদ মহা বিপর্যয়, মহা সমস্যা আবার তিনি নাম দিয়েছেন শা মহা চিৎকার বড়ো চিৎকার যা কান ঝালা ফালা করে ফেলে এরকম চিৎকার সে চিৎকার কারণ মানুষ একত্রিত হবে নফা যেটাকে বলা হয় আবার তিনি নাম দিয়েছেন কেয়ামতকে ইমুত্তাগ আবুল যেদিন মানুষ ঠকার দিন মানুষ ভালো মন্দ সেদিন বুঝতে পারবে বুঝতে পারে বুঝবে যে আমল করে না সেও মনে গেছে ঠকে গেছে আমল করেনি আর যে আমল করেছে সেও বুঝবে যে সে ঠকে গেছে কারণ সে পর্যাপ্ত আমল করেনি আমল করেছে সেও ঠকছে আর আমল করেনি সেও তো ঠকছেই সুতরাং এই জন্য কেয়ামত্যাগাবো কেয়ামতের অনেকগুলি নাম আল্লাহ তালা বলেছেন আল ও আকরা যে কেয়ামতকে ঘটনার দিনে বলা হচ্ছে কেয়ামতের এতগুলো নামকরণের পিছনে সেই জিনিসটা আমাদের স্পষ্ট পাই সেটা হচ্ছে কেয়ামত আসলেই ভয়াবহ ভয়াবহ হওয়ার কারণে সেখানে মহানিনাদ আছে মহা বিপদ আছে সেখানে মহাঘটনা ঘটে যাবে সেখানে মানুষ ঠকে যাবে এসবেই সেখানে ঘটবে এই জন্য নাম এত বেশি হয়েছে কেয়ামতের নামের বিভিন্ন নামে আল্লাহ তালা উল্লেখ করেছেন করার কারিমে। হাদিসেও কেয়ামতের অনেকগুলির নাম উল্লেখ করা হয়েছে কেয়ামতের কথা নাম করেন ইয়েও মরজা মারে অর্থাৎ একত্রিত হওয়ার দিন সেদিন একত্রিত হতে হবে সেই জিনিসটা স্মরণ করিয়ে দিচ্ছে এখানে আল্লাহ তালা এই সুরের মধ্যে আলকারে আর তিনবার এনেছেন প্রথমে বলেছেন আল কারে মহাবিপদ মহাবিপর্যয় মহা শব্দ ভীতিপদ সে মহাবিপদ মালকার সে মহাবিপদ মহা ভীতিপদ শব্দটি কি তারপর কি যেমন প্রশ্ন করে সাধারণত রাসুলকে বলছেন যা আপনাকে কিভাবে জানাবো কারা কি জিনিস কিসে জানাবে আপনাকে কার আর জিনিসটা আল্লাহ যদি না জানায় কেউ জানাতে পারবে না বিস্তারিত আল্লাহ তারা সেজন্য সেই দিনের অবস্থা সম্পর্কে জানাচ্ছে এয়ার পরে সে দিনটিতেও ভয়াবহ সেদিন কি ঘটবে সেটা বর্ণনা করছেন তিনি বলতেছেন আমরা আগেও বলেছিলাম যে মা আদরাকা মা কার যখনই গুরুত্বপূর্ণ কিছু হয় আল্লাহ তখনই শব্দটি ব্যবহার করেন যে মা আদরাকা কিসে আপনাকে জানাবে অর্থাৎ রাসুলকে জানাতে জানাবে আল্লাহ তালা আর আমরা তার মাধ্যমে জানতে পারবো এর বাইরে জানার আমাদের আর কোনো সুযোগ নেই এই মাধ্যমেই আমাদেরকে জানতে হবে কার কি জিনিস ওয়াক কী জিনিস হাক কি জিনিস ইয়মুল জ্যামে কী জিনিস ইয়মুল তাগাবন জিনিস এগুলি সবগুলি জানতে হলে আল্লাহ রাবুল্ল ইজতের স্বর্ণাপন্ন হতে হবে তিনি তার রাসুলকে যেভাবে জানিয়েছেন সেইভাবেই আমাদের কাছে এগুলির বর্ণনা আসবে এই জন্য আল্লাহ ওমায় আদর কামাল কারা আপনাকে কিসে জানাবে কারা কী জিনিস ইয়ম এক উন্নয় উকাল ফরাস ম্যাফসুস মানুষ সেদিন হয়ে যাবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো পতঙ্গের মতো যারা আগুনের দিকে ছুটে আসে যেমনিভাবে তেমনিভাবে ইলানুসুবিউন একটি সুনির্দিষ্ট লক্ষ বস্তুর দিকে তারা দৌড়াতে থাকবে অন্য আয়তা আল্লাহ তালা বলছেন ইয়েন সেলুন সেদিকে তারা দৌড়াতে থাকবে যেদিকে আল্লাহ তালার নির্দেশনা আসছে একটি মাঠে তারা চলে যাবে সেদিন ইয় মায় কোন নয়া সুকাল ফরাসির সেদিন এত লক্ষ কোটি মানুষ কেমত পর্যন্ত আদম থেকে শুরু করে কেমত যত মানুষ হবে সবগুলি একসাথে দৌড়াই থাকবে মনে হয় যেন তারা উড়ে যাচ্ছে পতঙ্গের মতো চলে যাচ্ছে সেখানে এবং এক লক্ষ্যে দৌড়ে চলছে সেটা পতঙ্গের মতো যেভাবে এক পতঙ্গরা যেভাবে আগুন জ্বালালে পতঙ্গ চৌধুরীকে আসে পড়তে থাকে তেমনিভাবে মানুষ এভাবে দৌড়েতে থাকবে সেই মাঠের দিকে যে মাঠে আল্লাহ সাল মানুষকে একত্রিত করবেন আল্লাহ তালা বলছেন ইয় মাদু কুম্পাস্তা জিবী হামদিহি ও তাজ নুন ইল্লা বেস্তুমিল্লা কালিল্লা যেদিন তিনি তোমাদেরকে ডাকবেন সেদিন তার প্রশংসা হয়তো তোমরা হাজির হবে এবং তোমরা বিশ্বাস করবে যে তোমরা খুব কমেই অবস্থান করেছিল এই দুনিয়াতে অন্য আয়তো বলছেন তোমাদের মধ্যে ভালো যারা তারা মনে করবে যে যে আমরা যে ইয়ম একদিন অথবা তার কিছু অংশ আমরা সেখানে অবস্থান করেছিলাম সুতরাং এইভাবে আমরা সবাই যখন আল্লাহ বস্তেব আমাদেরকে তিনি একটা উদাহরণ দিয়েছেন তিনি বলেছেন কাল ফরোয়াশীল মফসুস আমাদের এই চলা ফেরা উঠা তখনকার সময় সেটা হবে পতঙ্গের মতো অর্থাৎ এত বেশি পতঙ্গ যেভাবে চোদ্দিক থেকে এসে ঘিরে পড়ে আসে পড়ে তেমনিভাবে আমরা হাঁসারের মাঠে দিকে এইভাবে দৌড়াতে থাকবো কাল ফরোয়াশীল মফসুস তারপর আল্লাহ তার একটা বলছেন ও তে কোন জীবায়ুলুকাল রেহ নির্মাণ ফুস পাহাড় সমূহ এখন ধনিত তুলার মতো হয়ে যাবে পশয়ের মতো হয়ে যাবে অর্থাৎ পাহাড়ের অস্তিত্ব সেখানে থাকবে না সেগুলি শেষ হয়ে যাবে আল্লাহ তালা বলছেন ওয়াত জিবায়ালা তহসবুহ জামিদা ওহিয়া তামুরু মার্রা সাহাব তোমরা পাহাড়কে দেখতে পাচ্ছ মনে করতেছো যে এটা অত্যন্ত শক্ত জিনিস ঠিক থাকবে সব আল্লাহ তালা বলছেন ওহিয়া তামুরু মার্রা সাহাব আকাশে যেভাবে ঘুরে বেড়ায় ম্যাগ তেমনিভাবে পাহাড়গুলো আকাশে ঘুরে ঘুরবে আকাশে চলতে থাকবে অর্থাৎ সেগুলি কালায়নউন মানফুস আমরা এখনও দেখতে পাই যদি বিমানে উঠি দেখতে পাবো যে ম্যাঘগুলিকে যেন তুলার মতো মনে হচ্ছে তেমনিভাবে সেদিন পাহাড়গুলো তুলার মতো আকাশের মধ্যে চলতে থাকবে সেখানে কোনো উঁচু নিচু কিছু থাকবে না সেদিন এক এমন একটি ময়দান তৈরি হয় বাহাদি সিয়া স্লা সাল্লা বলেছেন যে সেই ময়দানে উঁচু নিচু কিছু নেই কারও কোনো আলাম নেই পতাকা নেই কারো কোনো বাড়িগর নেই সেই মাঠের মধ্যে সমস্ত আগের এবং পরের সমস্ত মানুষ একত্রিত হবে অর্থাৎ কোনো ক্রমেই সেখানে কোনো রকমের কোনো কেউ নিজের বলে কোনো কিছু দাবি করতে পারবে না একমাত্র রব্ুল ইজতের আলাদা একটি মাঠের মধ্যে তিনি সমস্ত আগের এবং পরের মানুষকে একত্রিত করবেন সেখানে পাহাড়ের অবস্থা হবে একেবারে ধূনীত তুলার মতো কোনো কাজে আসবে না অর্থাৎ সেটা কোনো স্থান দৃশ্যমান কিছু হবে না যে এটা এমন দেখা যাচ্ছে বাধা হচ্ছে এমন কিছু হবে না প্রিয় দর্শকবৃন্দ আমরা একটি বিরতির সময় চলে এসেছি অপেক্ষা করুন বিরতির পর ইনশাল্লাহ আমরা বাকি আলোচনা সমাপ্ত করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার আসসালাম আলাইকুম ওরহমদুল্লাহ ওবরাকাতু সমান দর্শকবৃন্দ বিরতির পর আমরা ফিরে এসেছি আমাদের তাফসিরে আমরা আলোচনা করছিলাম সুরাল কারেয়া সম্পর্কে সুরাল কারায়াতে আল্লাহতালা কেয়ামতের ভয়াবহতা বর্ণনা করেছেন ভয়াবহতা বর্ণনা করার পরে সেদিন কি অবস্থা হবে সেটা একটি চিত্র তুলে ধরেছেন যে কেয়ামতের প্রথম অবস্থায় পাহাড়গুলি ধূমতি তোলার মতো সব শেষ হয়ে যাবে আবার সেদিন পতঙ্গের মতো মানুষ এক মাঠের দিকে দৌড়াতে থাকবে সেদিন কি হবে ওখানে গিয়ে সেখানে একত্রিত হবে আমরা জানি সে বিরাট ঘটনা মানুষ সে কেয়ামতের মাঠে যেমন একত্রিত হবে সেখানে আল্লাহতালা বিচারের জন্য আসবেন তখন প্রথম সুপারিশ মোহাম্মদ রসুল্লা সাল্লাহসাল্লাম সুপারিশ করে সাফাত রজমার মাধ্যমে আল্লাহ তালাকে বিচার করার জন্য আহ্বান জানাবেন আল্লাহ তালা মানুষের মধ্যে বিচার করবেন সে বিচারের পদ্ধতি বিভিন্ন রকমের যে আল্লাহ তালা কাউকে মাফ করে দিবেন। কাউকে তিনি তার আমল নামা ধরিয়ে দিবেন সে আমল নামা অনুসারে তারপর কাউকে দেখিয়ে দুনিয়াতে আল্লাহ তালা কাউকে গোপন করেছেন আখরাতেও গোপন করে দিবেন। আবার কাউকে তিনি হিসাব ভালো করে নেবেন যার হিসাব ভালো করে নেবেন হাদিসে আসছে মান নৌকে শাকিল হিসাবে অর্দিন হিসাবে যদি কোনো কাউকে মনাকাশা ভালো করে ধরা তার আজাব পাওয়া ছাড়া কোনো গর্তান্ত্র থাকবে না আল্লাহ তালা যেন বলছেন এর পর আয়াতে বলছেন ফা আম্মা আমা আমানহু ফাহু আ ফি সথির রিয়া সেদিন এ অবস্থার সময় অর্থাৎ যখন সবকে সমস্ত মানুষ সমস্ত সৃষ্টিকুল সেখানে একত্রিত হচ্ছে তখন ফা আম্মা আমান সাকুলত মামা জি নহু যার मिजान समूह भारि मिजान समूह बलाकगुलि मिजान रही है हादी मिजानर कथा आसने करीमे एक बचनों आसें अल्लाह तला कुरने करीमे जमन एक बचन मिजान कथा जल्लाह तफिल मिजान व आकीिमुल वजना बिल खिस्त अल्लाह तफुल मिजान तुमरा मिजानर मध्य यथाथा तुम्हारा ओजन करो आखरते मिजान কোরআনে কালিমে আখরাতের মিজান বহু বসন ব্যবহার করে যেমন এখানে মাও আজি নহু ব্যবহার করা হয়েছে হাদিসের মধ্যে এক বসন ব্যবহার করা হয়েছে এই মিজানটা হক বিশ্বাস করতে হবে আমরা তথাকথিত মহতাজাদের মতো বলবো না যে আল্লাহ তালা কি জন্য মিজানের প্রয়োজন আছে সেটা বলবো না তারা বলে থাকে যে আল্লাহ তালা মিজান একটি প্রয়োজন তিনি তো জানেন কিন্তু আল্লাহ তালা বলেছেন তিনি মিজান তিনি স্থাপন করবেন কেন তিনি মিজান স্থাপন করবেন যাতে করে মানুষের ভালো মন্দ নিজেই দেখতে পায় সে কি করেছে সে আমল করে সাথে বুঝতে পারে সুতরাং আম্মা আমান সাকুলত মাজ যার মিজান সমূহ ভারী হবে এর এক অর্থ হচ্ছে প্রত্যেকটি আমলের জন্য আল্লাহ তালা আলাদা মিজান আলাদা মাফের ব্যবস্থা করবে আরেক অর্থ হচ্ছে আমল অনুসারে বেশি বলা হয়েছে যে আমল যেহেতু বেশি মিজানও বেশি আবার এটা নাও হতে পারে অর্থ আরেকটা অর্থ করা হয় থাকে সেটা বিশুদ্ধ যে মিজান আসলে আল্লাহতালা যে জিনিসগুলো ওজন করা হবে সেগুলো যেহেতু অনেকগুলি সেই জন্য আল্লাহতালা বহু বছন ব্যবহার করেছেন কি কী ওজন করা হবে মানুষের আমল যে করছে তারও ওজন করা হবে হাদিসে আসে সাল্লাহ আসালাম একবার আবদুল্লাহিন মাসুলানহুকে গাছে উঠিয়ে দিলেন তার জন্য মিসোয়া কাটতে বাতাসে তাকে বারবার ফেলে দিচ্ছিল সাহাবাহকেরাম হেসে ফেললেন কেউ কেউ সোহাল আসালাম বললেন তোমরা কেন হাসছ সাহবাইকরাম রাসুর তার পায়ের যে গোড়ালি সেটা কত চিকন তা দেখে আমার আমাদের হাসি পাচ্ছে রসুল্লা সাল্লাম বললেন তোমার জানো না এটি মিজানের মধ্যে কত ভারী হবে তাহলে বোঝা গেলো যে আবদুল্লাহবিন মাসুদ নিজেও সে মিজানে উঠবেন তার অর্থ হচ্ছে মিজান মানুষ আমলকারীও আমলকারীর ওজন হবে আরেকটি জিনিস হচ্ছে সহায়ফের আমল মানুষের যে আমল সেটারও ওজন হবে মানুষের আমলটি ওজন হবে মানুষের আমলটি গ্রহণযোগ্য কি না কতটুকু হয়েছে সেটাও একটা ওজন হবে আবার আরেকটি ওজন হচ্ছে যে মানুষের আমল নামা আমল নামা সেটার আরেকটা ওজন হবে তাহলে মানুষ মান ব্যক্তির ওজন হবে ব্যক্তির আমলটার ওজন হবে আলাদা আমল নামার ওজন হবে আলাদা আমলটা আলাদা আল্লাহ তাল কীভাবে ওজন করবেন আল্লাহ তালা ওজন করার ব্যাপারে কোনো মানে সক্রত মামাজি নতার ওজন করার ব্যাপারে আল্লাহ তালা এই ওজন যে করবেন এটা কিভাবে করবেন এটা অনেক কিছুই আমাদের ধারণায় আসে না আমরা বুঝতে পারি না কিন্তু তাই বলে এটা অস্বীকার করা যাবে না আল্লাহ তালা ইচ্ছা করলে এগুলিকে আবার সুরত দিয়ে আমলকে একটা সুরত দিয়ে সেটাকে ওজন করতে পারে অথবা যেভাবে তিনি ইচ্ছে সেভাবে ওজন করতে পারেন কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে যেহেতু ওজনের কথা বলা হয়েছে আমলে আমলের ওজন হবে তেমনিভাবে যেমনইভাবে হাদিসে আসছে যে আল্লাহ তালা মদকে জান্নাত এবং জান্নার মাঝখানে নিয়ে জবে করবে। মত কি আমাদের বলতে পারেন যে দর্শনের বিষয় নয় দেখি না তাই বলে সেটা অস্বীকার করার কিছু নেই আল্লাহ তালা কীভাবে জবে করবেন সেটা আল্লাহ তালা জানেন কিন্তু মত জবে করা হবে এটা হলো বড় কথা এমন সেটা বিশ্বাস করতে হবে তাই আমাদের বিশ্বাস করতে হবে যে আমাদের আমল ওজন করা হবে আমাদের আমল সম ওজন করা হবে ব্যক্তিকে ওজন করা হবে আমাদের আমল নামাকে পর্যন্ত ওজন করা হবে এই তিনটি জিনিসকে ওজন করা হবে সেই হিসাবে আম্মা মান সাকুল হু যার আমল নামা ভারী হবে যার ওজনসমূহ সমূহ ভারী হবে যে ভারী হবে যার আমল ভারী হবে ফাহুয়া ফি সত্যের রাও দিয়া সে হবে সে থাকবে অত্যন্ত উন্নত জীবনে শান্তির জীবনে সে একটি সন্তোষজনক জীবনযাপন করবে আর সেটা হচ্ছে জান্নাত ও আমল না ভারী হলে সে জান্নাতে যাবে আমল নামা ভারী কিসে হয় আমল নামা ভারী ও দুনিয়াতে একটা মোটা মানুষ থাকলে তার আমল নামা ভারী হবে গরটা এরকম নয় আমল নামা ভারী হবে মানুষের আমলের উপর নির্ভর করে আমল কি করেছে সে মানুষের আমল একটি মানুষের ওজন কীভাবে বাড়বে তার আমলটা কতটা এখলাসের সাথে হয়েছে আমলটা কতটা গ্রহণযোগ্য হয়েছে আল্লাহর কাছে আল্লাহর কাছে রসুলের সুনত মোতাবত হয়েছে কিনা আমলটুকু সেটা হলে সেই অনুসারে তার আমল ওজন বাড়বে যেমন একটি হাদিসে আছে রসুল্লাহ সাল্লাহসালাম বলেছেন যে আল্লাহ তালা এক লোককে কাছে টানবেন তার একান্তে কাছে তাকে ঢেকে বলবেন তুমি এই আমল করেছ মাদ্দাল বাসা যতটুকু চোখ যায় তাকে সে খারাপ আমল শুধু দেখাবে আল্লাহ তালা দেখে বলবে এইগুলি সব তোমার খারাপ আমল তুমি কি স্বীকার করন না বলতে চাও আমার হাফাজা আমার যে ফেরেস্তারা আছে তারা মিথ্যা লেগেছে তোমার উপর সে স্বীকার করবে এর স্বীকার করবে যে আমার আমল তখন তাকে বলা হবে এর বিপরীতে কি তোমার কাছে কোনো কিছু আছে সে বলবে যে আমার কাছে তেমন কিছু নেই থাকলেও সে বলবে না কেন এত বেশি গুণা দেখে তার আর বলতে ইচ্ছা হবে না যে তার কিছু আমল আছে কিন্তু আল্লাহ তালা বলবেন ইন্দাকালি ইয়ম আলাম তো দিনে তোমার পর জুলুম করা হবে না তারপর তিনি একটি কার্ড বের করবেন বেতাকাবালা ওইটাকে কার্ডটি এক পাল্লা রাখা হবে আর অন্যান্য সমস্ত আমল আরেক পাল্লা রাখা হবে কার্ডটির ওজন বেশি হবে সে কার্ডটি হচ্ছে কালিমা শাহাদাতের কার্ড সে হচ্ছে আসাদু আল্লাহ ইসলাম রহমদারাসোল্লা এই কার্ডটা অত্যন্ত ভারী ইমানের এই কার্ডটি অত্যন্ত ভারী হবে কারণ তার এখলাস ছিল তার আসলে শূন্যতর অনুসারী ছিল সবার জন্য একরকম হবে তা না তার প্রত্যেকের এখ্লাসের মজবুতির কারণে শক্তিশালী হওয়ার কারণে এটা অন্যগুলির উপরে সেটাকে অত্যন্ত বেশি ভারী হবে এবং সে জান্নাতের পথে চলে যেতে পারবে এই হচ্ছে মাওয়াজিন হুক বা আম্মা আমাকুলত মজিন হুক ভার হবে তাহলে আমাদের কতটুকু তাওহিদবাদী আমরা কতটুকু শূন্যতের অনুসারী সেটা অনুসারে আমাদের আমল ভারী হবে আমাদের ব্যক্তি ভারী হব আমাদের আমল নামা ভারী হবে শুধু আমাদের বুঝতে হবে আমরা এই শূন্যতের উপর আমল করতে হবে তাওহিদকে টিকে রাখতে হবে এবং মজবুতভাবে আল্লাহরপর সম্পূর্ণ কমপ্লিটভাবে আল্লাহ বিশ্বাস করতে হবে তাওয়াকতে হবে তাহলে আমাদের আমলগুলি ভারী হবে দ্বিতীয় যে জিনিসটি সেটা হচ্ছে আল্লাহ এরপরে বলতেছেন ও আম্মা মান খাফফাত হাফতিনু এর বিপরীতে যার মিজান সমূহ ওজন ব্যক্তি অথবা তার আমল নামা অথবা তার আমল তিনটি ব্যক্তিও আমল নামা বা আমল তিনটি যে কোনো একটি মিজানসমূহ কী হবে হালকা হবে ওয়াম্মা মান খাফত হাউয়া তার স্থান হবে হাউয়া দুজকে অর্থাৎ হাউয়া একটি জাহান্নামের নাম এটা হাউিয়াতে তার স্থান হবে আল্লাহ তালা নিজেই হাবিয়া হাউয়া কী জিনিস সেটা বলে দিচ্ছেন আল্লাহ তালা বলছেন ওয়ামা দা কামাহিয়া আপনাকে কিসে জানাবে সেটা কি জিনিস হাউয়াটা কি জিনিস হাওয়া কি জিনিস মানে হাওইয়া শব্দটা অর্থ হচ্ছে গর্ত হাওয়া ইয়া হওয়া অর্থ গর্তে পড়ে যাওয়া যে এখান থেকে আর বের হওয়ার কোনো সুযোগ নেইরকম গর্ত হাওয়া ইয়াওয়া আদি আরবি ভাষা অনুসারে অর্থ হচ্ছে নিচেই পড়ে গেছে তো এখানে জাহান্নাবের নিচে পড়ে যাওয়া গর্তে পড়ে যাওয়া অর্থে হাওইয়া কিন্তু এখানে আল্লাহ তালা আটা তাফসির করে দিচ্ছেন যে শুধু গর্তে নয় সেখানে কি আছে সেটা বলে দিচ্ছেন ওমা আদর কামাহিয়া নারুন হামিয়া এমন আগুন সেটা হামিয়ে উত্তপ্ত জাহান্নামের আগুন কেমন উত্তপ্ত এই সম্পর্কে হাদিসে এসেছে রসুল্ল্লা সাল্লাহ আসলাম বলেছেন যে তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের সত্যের ভাগের এক ভাগ সাহবাগেরাম বললেন ইয়া রসুল্লাহ এক ভাগইতে যথেষ্ট সাহবাগ রসুল্লাহ সাল্লি আসলাম বললেন যে আরও সত্যের গুণ বেশি সেটার তাপ অর্থাৎ দুনিয়াতে আমরা যে আগুন পাচ্ছি যে আগুনের মাধ্যমে আমরা মাঝে মধ্যে আগুন থেকে ভয় করি যে আগুন পুড়ে যাবে সে আগুনের থেকে আর উনসত্তর গুণ বেশি হচ্ছে সে তাপ হচ্ছে আগান্নামের আগুন যে জন্য হাঁ মিয়া প্রচণ্ড তাপের আগুন সেটা রসল্লাহ সাল্লাহ আসলামের অন্য এক হাদিসে জাহান্নামের এই আগুন সম্পর্কে বলা হয়েছে যে জাহান্নাম ফরিয়াদ করছে যে আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে এই জন্য জাহান্নামের ফরিয়াদের কারণে রসোল্লাহ সাল্লাহ আসলাম বলেন আল্লাহ তালা তখন তাকে দুইটি নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন একটি হচ্ছে শীতকালে একটি হচ্ছে গরমকালে শীতকালের যে প্রচন্ড শীত পাই তা সেখান থেকে আসছে অর্থাৎ জাহান্নাম থেকে জাহানামের শ্বাস আবার গরমকালে যে প্রচণ্ড গরম আমরা অনুভব করি তাও জাহান্নামের সে কঠিন গরম সেখান থেকে নিঃশ্বাস হিসেবে আমাদের কাছে এসেছে এই জন্য রসোল্লাহ সাল্ল্লি আসলাম আশ্রয় চাওয়ার যে নির্দেশ দিয়েছেন আমরা আমাদের নামাজের শেষ বৈঠকে বলে থাকি জাহান্নামের আগুন থেকে আমরা পানা চাই আশ্রয় চাই কারণ জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ রসল্লাহ সাল্লাহ আসলাম এই জন্য আবার সলাত আদায়ের ক্ষেত্রেও বলেছেন যে যখন গরম বেশি হয়ে যাবে তখন তোমরা সালাদকে ঠান্ডা করে পড়িও কারণ হয় না সিদ্ধাতাল হার রে মিনফাই হয় বেশি গরম যেটা সেটা জাহান্নামেরই একটা ললিহান শিখা হিসেবে আসে সুতরাং তোমরা ঠান্ডা অবস্থায় নামাজ পড়িও আসলে জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে আমাদের পানা চাওয়া উচিত এবং জান্নাতের যাওয়া যেন দোয়া করা উচিত আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদেরকে জান্নাত বাসি করুন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন কোনো ক্রমেই যেন আমাদের ওজন হালকা না হয় আমাদের নিজান যেন ভারী হয় আল্লাহর কাছে সে দোয়া করব। আল্লাহ তালা আমাদের তৌফিক দিন তিনি আমাদের দোয়া কবুল করুন রিনালামুক বরহমি